কাশ্মীর আফগানিস্তান ফিলিস্তিন সহ অসংখ্য ভূমিতে আসলি কাফেররা দখলদারিত্ব কায়েম করে রেখেছে মুসলমানদের হত্যা করছে বন্দি করছে এছাড়া মুসলিম ভূমি হিসেবে পরিচিত ভূখণ্ডগুলোতে কি ইসলাম ও মুসলমানরা নিরাপদ আছে ইনসাফের যদি বলেন তাহলে একথা বলতে হবে যে এসব ভূখণ্ডে মুসলমানরা নিরাপদ নেই এ সকল দেশের শাসকবর্গ তাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী বা এলিট ফোর্সের নামে গঠিত বিভিন্ন বাহিনী দিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার দাবিদারদের গমন করছে বরঞ্চ কেউ যদি ইসলামের সামান্য একটি বিধানের ব্যাপারেও কথা বলেন তাদেরকেও ছেড়ে কথা বলা হচ্ছে না সম্মানিত রাখার কারণে শাসকদের পাশাপাশি এসকল বাহিনী দলগতভাবে ভাবে কিনা তা নিয়ে আলোচনা উঠছে ওলামা হাজরতদের কাছে ফতোয়া চাওয়া হচ্ছে অনেক ওলামায় শরীয়তের স্পষ্ট দালায়ালের মাধ্যমে এদের ইদার সাব্যস্ত করছেন অনেকে হচ্ছে গণতন্ত্রের পরিভাষাগুলো আমাদের কাছে পূর্ণরূপে স্পষ্ট না থাকা গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তকরা এসকল পরিভাষার মাধ্যমে সাধারণ মুসলমানদের অনেক ধোকা দিয়েছে এবং তারা ধোকা দেওয়ার উদ্দেশ্যেই গঠন করেছে এবং খুবই চতুরতা সাথে সেগুলোকে ব্যবহার করে থাকে যদি কোনো মুসলমান পরিভাষার অর্থ ও বুঝতে পারে। তাহলে তার কাছে এই মুসলমানের বাস্তবতা সূর্যের ন্যায় পরিষ্কার হয়ে যাবে উদাহরণস্বরূপ কয়েকটি পরিভাষা উল্লেখ করছি এক নাম্বার আইন অর্থ হচ্ছে শরীয়ত ইসলামের মাঝে শরীয়ত ছব্দটি যে অর্থে ব্যবহৃত হয় গণতন্ত্রের মধ্যে এই অর্থই হল আইন যেমনি ভাবে আমরা বলে থাকি যে আর এটি শরীয় শরীয় ভাবে গণতন্ত্রের মধ্যেও বলা হয় অমুক কাস্তি আইনগত বা আইনসম্মত আর অমুক কাস্তি আইন বিরোধী অর্থাৎ এটা আইনি আর ওটা বেআইনি মোহাম্মদ সাল্ল আলি ও সাল্লামের সরয়দকে যদি কেউ অস্বীকার করে তাহলে যেমনি ভাবে সে ধর্ম থেকে বের হয়ে যায় তবা না করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এমনিভাবে গণতন্ত্রের আইন অস্বীকারীকেও এই ব্যবস্থায় আইনগ্রোহী বলা হয় যদি তা বাকরে ফিরে না আসে তাহলে ভারতে তার শাস্তি হচ্ছে কাশ্মীরের মুসলমানদেরকে যা দেওয়া হচ্ছে পাকিস্তানে শাস্তি হচ্ছে সোয়াডবাসী ওয়াজিরিস্তানবাসী জামিয়া হাফসা, জামিয়া ফরিদিয়া ছাত্র ছাত্রীদেরকে যা দেওয়া হয়েছে বাংলাদেশে সাতলা চত্বরে ওলামা তালাবাদেরকে যা দেওয়া হয়েছে অর্থাৎ এই গণতন্ত্র নামক শরীয়তে রক্ষণাবেক্ষণকারী সেনাবাহিনী বিদ্রোহীদের সম্পদ লুপ করে নিবে ও তাদের হত্যা করে দিবে দুই নম্বর হচ্ছে আদর্শ অর্থাৎ বিশ্বাস গণতন্ত্রে আদর্শ বা মতবাদ ওই অর্থে ব্যবহার করা হয় যে অর্থের শরীয়তে আকিদা শব্দ ব্যবহার করা হয় সুতরাং গণতান্ত্রিক লোকদের কেউ যখন বলবে যে আমাদের আদর্শ হলো এই তখন তার অর্থ হচ্ছে আমাদের আকিদা ও বিশ্বাস হল এই তৃতীয়ত আইনসম্মত অর্থ হচ্ছে হালাল যেমনি ভাবে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের শরীয়তে হালাল শব্দ ব্যবহার করা হয় তেমনি ভাবে গণতন্ত্রের মাঝে কানুন অর্থাৎ বিধি বিধিসম শব্দ ব্যবহার করা হয় সুতরাং যদি উদ্দেশ্য হলো গণতন্ত্রের শরীয়তে মদের ব্যবসা ও মদপান করা হালাল এমনিভাবে শুধু লেনদেন হালাল চার নাম্বার বেআইনি অর্থ হচ্ছে হারাম সাক্ষী থাকা সত্ত্বেও মদ্যপানকারীকে আসি দৌড়া মারা বেআইন তার উদ্দেশ্য হলো সাক্ষী থাকা সত্ত্বেও মত পানকারীকে আশে দৌরা মারা হারাম বিবাহিত ব্যবহারী নারী পুরুষকে সাক্ষী থাকা সত্ত্বেও পাথরের আঘাতে হত্যা করা বেআইনি এ দ্বারা উদ্দেশ্য হল গণতন্ত্রের শরীরতে এমনটি করা হারাম এমনিভাবে আল্লাহ সবাহ তালার জমিনে আল্লাহ সবু আলার কালিমাকে সমুন্নত রাখার জন্য জিহাদ করা অর্থাৎ হারাম পাঁচ নম্বর হচ্ছে ডিউটি দায়িত্ব বা কর্তব্য তার অর্থ হচ্ছে ফরজ গণতন্ত্রের শরীয়তে যখন ডিউটি বা দায়িত্ব এ ধরনের শব্দের ব্যবহার করা হয় তখন তার অর্থ হল এই কাজ সম্পন্ন করা ফরজ বরং এই ফরজ আদায়কে এবাজত বলা হয় যদি এই ফরজ আদায়ের ক্ষেত্রে ত্রুটি করা হয় বা পালনই না করা হয় তাহলে এমন সৈনিক বা পুলিশ শাস্তিযোগ্য বলে বিবেচিত হয় মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের শরীয়তে এই অর্থ বোঝানোর জন্য ফরজ শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ কোন বিষয়কে নিজের উপর এমন আবশ্যকীয় মনে করা এবং তা করার দ্বারা প্রতিদান ও উপকার পাওয়ার বিশ্বাস রাখা আর গণতন্ত্র এক্ষেত্রে ফরত শব্দের পরিবর্তে ডিউটি বা দায়িত্ব শব্দ ব্যবহার করে থাকে আসলে গণতন্ত্রের পরিভাষাগুলোকে না বোঝার পরিণতি অনেক ভয়াবহ গণতন্ত্রের পরিভাষা সমূহ নিয়ে চিন্তা না করার কারণে সমস্যা এই হচ্ছে যে যখন কোন মাস আলা বা ফতোয়া ওলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করা হয় তখন তারা অনেকে এই গণতান্ত্রিক পরিভাষা সমূহকে সামনে রাখেন না বরং জিজ্ঞাসিত বিশ্বের ফতোয়া সর্ব পরিভাষা সমূহকে সামনে রেখেই প্রদান করে থাকেন এটা জন্য কিছু দৃষ্টান্ত আপনারা নিতে পারেন তবে এখানে বলে উচিত যে ফতোয়া দিচ্ছেন তারাও সাধারণত তাদের ফতোয় দিন বিপরীত করছেন না তবে পরিভাষা সমূহ পরিবর্তনের কারণে অনেকে ধোকা খাচ্ছেন যদি আপনি একজন আইনের কাছে এভাবে প্রশ্ন করেন যে পুলিশ ও সেনাবাহিনীর কুফুরি ব্যবস্থা ও সুদী লেনদেন হেফাজত করাটা কেমন পুলিশ ও সেনাবাহিনীর নাইট ক্লাব পানশালা দেহ ব্যবসায়ী অশ্লীল নারী এবং নাচ গানের আড্ডা হেফাজত করাটা কেমন মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধ করাটা কেমন এটা তো পরিষ্কার যে এর উত্তর হবে যে এসব কাজ হারান এবং কবিরা গুনা আর গুনহের কাজে সহযোগিতা করা হারান আল্লাহ বলেছেন কব অর্থাৎ গুনা ও বাড়াবাড়ির ভিত্তিতে একে অপরকে সহযোগিতা করোনা মায়ের দুই নম্বর আয়াত সুতরাং কোন হারাম কাজে সহযোগিতা করাটাও কবিরা গুণা ফতোয়ার ক্ষেত্রে সাধারণত এতটুকু উত্তর দেওয়া হয় যতটুকু প্রশ্নের সাথে সম্পৃক্ত যেহেতু প্রশ্নের মধ্যে শুধু এ কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তো এ কাজ কবিরা গুণা রাহুল সাল্লা আল জামার আকিদা হচ্ছে কোন মুসলমান যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাকে হালাল মনে না করবে ততক্ষণ পর্যন্ত কবিরা গুনহের কারণে তাকে কাপের বলা যাবে না আসলে প্রশ্নকারী প্রশ্নটিও করেছেন অসম্পূর্ণ এই জন্য উত্তরও হয়েছে অসম্পূর্ণ বিদ্যমান কুফুরি ব্যবস্থাকে সামনে রেখে পণ্য প্রশ্নটি এভাবে হওয়া দরকার ছিল যে এমন কালেমা পড়নেওয়ালা মুসলমানের ব্যাপারে মুফতিয়ারাম কি বলেন যার বিশ্বাস হল এক বিশেষ শ্রেণীতে অংশগ্রহণ করলে বা এক নির্দিষ্ট চাকরি নেওয়ার পর নিচের কাজ তার জন্য হারালি নয় বরং আবশ্যকীয় পবিত্র ফরাজ হয়ে যায় নিম্নক্ত কাজ সমূহ যে উল্লেখ করছি এই কাজ তার জন্য হারালি নয় যেমন সুদী লেনদেন এবং সুদের কেন্দ্র ব্যাংক ইত্যাদি রক্ষণাবেক্ষণ করা এটাকে ফরজ মনে করা এসব রক্ষার্থে কোন মুসলমানকে হত্যা করা বা নিজের যান দিয়ে দেওয়া পবিত্র ফরজ মনে করা নাইট ক্লাব মেসেজ সেন্টার ব্যক্তিবর্গকে গালি দেওয়া হয় যাদের প্রতি মহাব্বত ছিল প্রত্যেক মুসলমানের আকিদার অংশ নিজেদের অফিসারদের কথায় শরীয়ত প্রতিষ্ঠার দাবিদার এবং কোরআনে কারীন তেল লিপ্ত মেয়েদেরকে হত্যা করা মসজিদে হামলা করা তিনি আলীদা রক্ষার্থে এবংঠিচার্জ করা টিআর গ্যাস নিক্ষেপ করা তিনি আইনসম্মত হালাল মনে করা তাদেরকে হত্যা করাকে হালাল মনে করা এবং একথা বলা যে আমরা তো অফিসারদের নির্দেশ মানতে বাধ্য এসবের হুকুম কিন্তু প্রশ্ন করা যে এসবের হুকম যদি প্রশ্ন এই আন্দাজে করা হয় এবং বাস্তব ঘটনাকে সঠিকভাবে বর্ণনা করা হয় তাহলে নিঃসন্দেহে উত্তরও ভিন্ন হবে সংশয় থাকার কথা নয় আজকাল এমন সব ফত প্রকাশ করা হচ্ছে যার পরিপূর্ণ ফায়দা আমেরিকা ভারত এবং তাদের দোসররা লুটছে এ সকল কাজ সর্বসমৃদ্ধ্রমে কবিরাগুনা আর এই বিষয়ের উপর ওলামায় কেরামের ঐক্যমত্য রয়েছে যে কবিরা গুনাকে কোনাল মনে করে নেওয়াও এটা এমন কুফুরি যে মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এই গণতান্ত্রিক ব্যবস্থায় বিবরণ এটাই পুলিশ হোক বা সেনাবাহিনী তারা যে ডিউটি করে বিশেষত এমন ডিউটি যাকে গণতন্ত্র জায়জ ও হালাল করে নিয়েছে মোস্তান হাজিরিন আর সৈন্যবাহিনী এবং অন্যান্য বিভাগের লোকেরাও ডিউটি করা কে জন্য জায়জ মনে করে এমানত ইসলামিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সঙ্গী প্রতিষ্ঠার দাবি উত্থাপনকারীদেরকে হত্যা করা সাপ্তাচতরে ছাতিমের রাসুলদেরকে হাসির দাবিতে আন্দোলনকারী ওলামা তলাবা শ্রেণীকে হত্যা করা তাদের সম্পদ লুট করে নিয়ে যা এই সেনাবাহিনী এবং এ সকল বাহিনী নিজেদের জন্য হালাল মনে করে যদি কোন সৈনিক মুসলমানের রক্তকে এই হিসেবে হালাল মনে করে যে এরা সন্ত্রাসী তাহলে এ ব্যাখ্যা তাকে কুফুরি থেকে বাঁচাতে পারবে না ইনশাল্লাহ সামনে কোন এক মজিসে এ সম্পর্কে আলোচনা করব তবে যদি কোনো সেনা সদস্য বা পুলিশ এমন শরীয় বিরোধী পদক্ষেপকে হারাল মনে করে এবং নিজেকে গুনহে লিপ্ত বলে স্বীকার করে হারানকে হালাল সাব্যস্ত না করে তাহলে তাকে কাফের নয় বরং শুধু ফাঁসে বলা যাবে হ্যাঁ এটা চিন্তা করা উচিত যে সে কত বড় কবিরা হচ্ছে। যা আল্লাহ কঠিন অসন্তুষ্টির কারণ এমনি ভাবে তার এটাও জেনে নেওয়া দরকার যে এসকল গুনহের কোন কোন সুরত্ব এত ভয়ানক যে যদি সে এগুলোকে হালালো নাও মনে করে তবুও তাতে লিপ্ত হয় কুফিরের জন্য যথেষ্ট যেমন কাফেরদের সন্তুষ্টির জন্য মুসলমানদেরকে হত্যা করা মোস্তারাম হাজিরিন এই শয়তানি গণতান্ত্রিক ব্যবস্থায় মুসলমানদের সাধারণ মস্তিষ্কেরাই ইসলামী বিশ্বাস এবং মুসলমানদের চিন্তা চেতনা ও রুচিবোধকে গভীরভাবে অধ্যয়ন করেছে এরপর গণতন্ত্রের জন্য এমন পরিভাষা প্রচলন করেছে যেগুলো বাদ ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হয় না আর তারা অনেকটা সফল কাম হয়েছে সাধারণ জনগণ জনগণের কথা তো বলার অপেক্ষা রাখে অনেক আনন্দের পর্যন্ত ধোকা দিতে তারা সফল কাম হয়ে গেছে ধোকা দিতে তারা সফল হয়েছে যেসব ক্ষেত্রে ইসলাম গণতন্ত্রের মধ্যে শাব্দিক ও বাহ্যিক মিল ছিল সেখানে ইসলামকে গ্রহণ করে নেওয়া হয়েছে আর যেখানে ইসলাম ও কুপোরের মধ্যে ইসলাম গণতন্ত্রের মাঝে বৈপরীত্ত রয়েছে সেখানে বোল সম্পূর্ণই পাল্টে দিয়েছে সেক্ষেত্রে এমন পরিভাষাসমূহ ব্যবহার করা হয়েছে যাতে বাহ্যিকভাবে ইসলামী মূল নীতির সাথে কোনো সংঘর্ষ হয় না এই একজন সেনা সদস্য পুলিশ বিচারক উকিল সংসদ সদস্য তারা একদিকে এটা স্বীকার করে যে উল্লেখিত বিষয়গুলো হারাম হারান যেগুলো আলোচনা করলাম এগুলো হারাম তারা বিশ্বাস করে স্বীকার করে কিন্তু অন্যদিকে যখন এই হারানকে মেনে নেয়ার এটাকে সম্মান করার এবং শক্তির জোরে এটাকে প্রতিষ্ঠা করার পালা আসে সে সময় মুহূর্তে এই পরিভাষা পরিবর্তন করে দেওয়া হয় এবং বলা হয় যেটা আইনসম্মত এবং সাংবিধানিক অথচ বিষয়বস্তু ওটাই ইসলামী পরিবেশে যেটাকে তারা খুবই সাদা মত শব্দে আল্লাহ সাহান এর সংরক্ষণে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা এবং সশস্ত্র যুদ্ধকে জিহাদ আখ্যা দিচ্ছে বৈধ বলছে এবং এর জন্য যে কোন মুসলমানকে হত্যা করা মসজিদের গোলা বর্ষণ করা মাদ্রাসা সমূহে মাদ্রাসাগুলোতে অতিরিক্ত আক্রমণ করা কোরআনতালাবাতে মগ্ন উন্মতির নিষ্প আইন পুরুপুরি মানা এই আইনের পবিত্রতা এবং এই শাসন ব্যবস্থা সংরক্ষণের বিশ্বাস গণতন্ত্রের ধর্মের প্রতি বিশ্বাসেরই একটি অংশ বিশ্বাসেরই অংশ মোখতারাম হাজরিন একবার ভেবে দেখুন তো পরিবর্তনের মাধ্যমে কিভাবে ধোকায় ফেলে রেখেছে কুফুরি যদি এক দুটো হতো তাহলে কথা ছিল কিন্তু এর মধ্যে তো শুধু কুফুরি আর কুফুরি তবে তারা এই কুফুরির নাম পরিবর্তন করে দিয়েছে কিন্তু বাস্তবতা তো পরিষ্কার স্পষ্টই আছে এক ভাই প্রশ্ন করেছেন पुलिस और सेंा बहिहर विधानगली मेरे अल्लाह के दिए रसुल्लामेंश्वास तरह के कारण बला क्यों अच्छा मेने श्रेणीटी आल्ला सकल विधि विधान इमान आज आपके वास्तवता स्वीकार करते तरफ ओ आईने ऊपर इमान आज के पड़ाना এরা গণতন্ত্রের প্রত্যেকটা হুকুমের উপর আমল করা এবং জনগণের দ্বারা এর আমল এর উপর আমল করানোকে ফরজ মনে করে তাদের বিশ্বাস হল এই আইনের জন্য যান দেয়া এবং কোন মুসলমানের যান নেওয়া তাদের জন্য হালাল যদিও এই ফরজ দায়িত্ব সুদী লেনদেনের হেফাজত বা বেশাগানার হেফাজত সংশ্লিষ্ট হোক না কেন কিংবা আল্লাহ রাসুলের দুশ্মন আমেরিকার পাহারাদারি বা ভারতের পাহারাদারি অথবা সেকুলারদের পাহারাদারী সংশ্লিষ্ট কোনো বিষয় হোক না কেন এখন তাদের বাস্তব হলো এই যদি কোনো ব্যক্তি একই সময়ে ইসলামের সাথে সাথে অন্য কোন শরীয়ত মানে তাহলে সে কি মুসলমান হতে পারে এমনি ভাবে এটাও চিন্তার বিষয় যে এই শ্রেণীর লোকদের দিনের উপর ইমান কতটুকু আছে আর গণতান্ত্রিক সুয্যবস্থার শরীয়তের উপর কতটুকু আছে তার আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জান দেয়া এত দূরের কথা উল্টো যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় তাদের জান নেয়াকে ফরজ মনে করে এই ব্যবস্থার হেফাজতকে এফাজত মনে করে তাদের পূর্ণ অফাদারী ও সহযোগিতা এই সুদী ব্যবস্থার সাথে এর আদেশ বলবত রাখার জন্য এরা নিজেদের প্রাণদয় এবাদত মনে করে নিশ্চয় এ গণতান্ত্রিক সুদি শরীয়তের উপর তাদের ইমান বেশি আর এটা শুধু তাদের কাজ নয় বরং আকিদা ও বিশ্বাস তাদেরকে ফাঁসে এরা তখন বলা যেত যখন গুনাহকে গুনাহ মনে করতে তারা এবং এ কাজের সাথে নিজেদের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিত কিন্তু এখানে বিষয়টি তো তার উল্টু কবিরা গুনাকে এবারত পবিত্র ফরজ বলা হচ্ছে কত শরিয়তের উপর বিশ্বাস স্থাপন কারিগর যখন ইবলিসি গণতন্ত্রের বিশ্বাসীদের সঙ্গে আলোচনা করবেন তখন তারা যেন ওইসব পরিভাষা ব্যবহার না করেন যেগুলো গণতন্ত্রে ব্যবহার করা হয় বরং সেসবের ইসলামী পরিভাষা ব্যবহার করবেন যেন সাধারণ জনগণ বুঝতে পারে যে ইসলামের দোহাই দিয়ে তাদের সাথে কত বড় ভয়ানক ধোকাবাজি করা হচ্ছে আর এসব পরিভাষা বেশি বেশি প্রচার করবেন যেন এর প্রকৃত অবস্থা সম্পর্কে সাধারণ মুসলমান অবগত হতে পারে। পারেন ভালো করে মনে রাখবেন শরীয়তে মহাম্মদী কে আকিদা ও বাস্তব অবস্থার ভিত্তিতে কোনো কিছুর উপর হুকুম লাগানো হয় চাই তার যত সুন্দর নামই দেওয়া হোক না কেন মতকে ডুষ আর তাগুদ শাসককে আমিরুল মিনীর নাম দিলেই তো আর হবে না হয়ে যাবে হুকুম আরোপিত হবে তারা যেন গণতন্ত্রে এসব কুফুরি বিষয়াবলীর ব্যাপারে নিজেদের ভক্ত অনুরক্তদের সতর্ক করেন কারণ আপনারাই এটা কোথার অধিক উপযুক্ত যেন কেউ কুফুরকে করে ইসলামের উসুল ও বুনিয়াদী বিষয়ের বিকৃত সাধনের দুঃসাহস দেখাতে না পারে সে আরে ইসলাম নিয়ে হাট্টা বিদ্রুপ করার ইসলামী দ্বন্দ্ববিধি কে পশুসুলভ আচরণ বলার স্পর্ধা দেখাতে না পারে আল্লাহ আমাদেরকে তো দান করুন আলম আসসালাম